অত্যাচার নির্যাতন দমন নিপীড়ন এবং অবশেষে হিজরত রসুল্লা সাল্লাম যখন তার নিকটাত্মীয়দের মাঝে ইসলামের দাওয়াত দিতে শুরু করেন তখন কুরাইশরা এই দাওয়াত বিষয়টা এমন নয় তারা জানত যে রসুল্লাহ আলাইস্লাম নবুয় লাভ করেছেন এবং এক নতুন আদর্শ ও জীবন ব্যবস্থার দিকে আহ্বান করছেন তবে সম্ভবত তারা হয়তো ঠিকমতো বুঝতে পারেনি কিংবা তেমন মাথা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 ইম্লি খাল মল ইনমাল মু রিক্ল ই এগুলো হল আনে নাজিল হওয়া প্রথম আয়াত এই একটি ঘটনা রসুল সাল্লামের জীবনের মোড় ঘুলিয়ে দেয় আমরা আগেও বলেছি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 এই আয়াতগুলোই প্রথম যুগের মুসলিমদের দাওয়ার ব্যাপারে প্রশিক্ষণ দেয় প্রথম আদেশটি হল এ মাধ্যমে দিলাবাত ও শেখার নির্দেশ দেয়া হচ্ছে পরবর্তী আদেশটি এসেছে সুরা মুজাম্মের দুই নাম্বার আয়াত ই রাত্রে নামাজ পড় আর সব শেষে সুরা মুদাসিরের দ্বিতীয় আয়াত কুম্ফির যা আল্লাহ রসুল সাল্লাইকে আদেশ দিচ্ছে উঠে দাঁড়ান এবং অন্যদেরকে সতর্ক করুন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 আর তাই প্রয়োজন হয় অতিরিক্ত ইবাদত বন্দেগির মধ্যরাতে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া তার কাছে সাহায্য প্রার্থনা করা এই ইবাদত বন্দীগী একজন দায়ের অন্তরকে নরম করে আর তাকে পরবর্তী দিনের জন্য প্রস্তুত করে তোলে জিকিরের ব্যাপারেও একই কথা বলা যায় ইমাম ইবদিন কাইম রেহেমাহুল্লাহ তার শিক্ষক ইমাম ইবদিন তাইমিয়া রেহমাহুল্লাহ সম্পর্কে বলেন প্রতিদিন ফজর সালাতের পর তিনি বের হয়ে যেতেন চলে যেতেন দামগাসের সীমান্তবর্তী বিস্তৃত মাঠগুলোতে সেখানে বসে তিনি আল্লাহর নাম নিতেন সূর্যোদয় হওয়ার আগ পর্যন্ত জিকের করতে থাকতেন আমরা একদিন কৌতূহল মেটাতে তাকে জিজ্ঞেস করলাম আপনি কেন প্রতিদিন এমন করেন জবাবে ইমেদ তাই মিয়া রহমেল্লা বলেন এটা হলো আমার সকালের নাস্তা আমার আত্মার খাদ্য এটা ছাড়া আমার শরীর অবসন্ন হয়ে যাবে এটাই আমাকে সারা দিনে চলা শক্তি যোগায় যদি সকালে আমি রসদ না পাই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 तरबिड़ प्रशिक्षण मध्य दिएा छूक्लिया केंद्रियों दल दिन इन भिप्रस्तर तरह सूतरा तरफ हवा जरूरी प्रशिक्षण जरा लाभ कर संख्य छल एक्शर कम किन्शिक्षण और तारिया तक एम प्रभावशाली और शक्तिशाली व्यक्तित्व परिणत करते हैं से प्रभाव विस्तार कर फिलत हैं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 तूर्ति पूजा और अन्य जाहिली आदर्श और प्रथागुल शिक्षा लाभ कर और जाहिलियत जेने एकम सत्य और ग्रहणजोग्य दिन एवं इसलम छाड़ा बाकी सकल आदर्श और धर्म हलो मिथ्या और बिल इसलमान केवल आल्लामान आना नये बर अन्न सकल इलाह के बर्जन करा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 তাদের প্রত্যেকে আবু বকরের হাতে মুসলিম হয়েছেন এই পাঁচজন সম্পর্কে জানা যায় আবু ছিল এবং সম্পর্ক ছিল। এই পাঁচজনের মাঝে উসমান ছাড়া প্রত্যেকের বয়স ছিল বিশের নিচে অর্থাৎ তরুণ দ্বিতীয় দলে সাহাবিদের মধ্যে যারা বেশি পরিচিত তারা হলেন আবু উবায়দা ইবনুল জার্রাহ আবু সালামা আরকাম ইবেন আবিআল আরকাম উসমান ইবিন মাজউন এবং তার দুই ছেলে সাইদ বিন জাইদ ও তার স্ত্রী ফাতিমা বিন তে খাত্তাব যিনি ছিলেন উমার রাজি আল্লাহ আনহুর বোন আরাত এবং আবু বকরের মেয়ে আসমা বিনতে আবু বকর রাজি আল্লাহ তৃতীয় দলে আছেন ওমায়ের আল আকাস আইয়াস ইবেন আর রাবিয়া আবদুল্লাহ এ বিন জাহাস রসুল সাল আলিয়া সাল্লামের কাজিন জাফর এ বিন আবি তালিব এবং তার স্ত্রী আসমা বিন তে উমাইস বিলাল এবেন রাবাহাসির ও তার স্ত্রী সুমাইয়া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 ইবেন সাক বলেন ওই ঘটনার একদিন পর হজরত আলী রাজ্লা ওানহু তার নিকট আসেন তখন রসুল্লা সাল্লাইম ও খাদিজা নামাজ আদায় করছিলেন আলী রাজবাহানহু বললেন আপনারা এ কী করছেন রসুল্লাহ সাল্লি আসাল্লাম বললেন এটি আল্লাহর দিন তার নিজের জন্য এই দিনকে তিনি মনোনীত করেছেন এবং দিন সহকারে তিনি রসুলগণকে প্রেরণ করেছেন আমি তখন তোমাকে একক ও লাশরিক আল্লাহর দিকে এবং তার ইবাদতের দিকে আহ্বান করছি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 হজরত আলী রাদুল্লাহ আহুর প্রতি আল্লাহর অন্যতম অনুগ্রহ ছিল এই যে ইসলাম গ্রহণের পূর্বে তিনি রসুল্লা সাল্লা তে ছিলেন আলী রাইহু আবু তালিবের কাছে তার ইসলাম গ্রহণের খবর দিন গোপন রাখতে পারেননি একদিন আবু তালিব দেখলেন তার ছেলে আলী তার ভাতিজার মুহাম্মদ সাল্লা সাথে সালাদ আদায় করছে তখন তিনি রসুল্লাহ সাল্লাইসাল্লামকে জিজ্ঞেস করলেন ভাতিজা তুমি কোন দিনের অনুসরণ করছো রসুল্লাহ সাল্লু আলাই উত্তর দিলেন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 अबू तालीबाघव कर निजे रेखे आली हारसूल्ला सल्लम सब चे आदर मे फिमा सामी रसल सल नोब चूरे एक वीर योद्धा एकाधिक द्वजुद्धे अंश नहीं तब सब बड़ सम्मान लाभ करें खाइारे युद्ध मुस्लिमरा एक दुर्ग जय करते खूब हिमशिम खा तक रसुल्ला सलामें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 তার শ্রেষ্ঠত্ব নিয়ে আহলুসুন্নার আলিমরা একমত তিনি ইমান এবং আমলে সব কিছু ছাড়িয়ে গেছেন যে তালিকায় খোঁজ করা হক না কেন আবুকার রাম সবার আগে আসতে বাধ্য এই প্রসঙ্গে একটি মজার হাদিস উল্লেখ না করলেই নয় ঘটনাটা সালাতুল ফজরের পরে আমরা জানি ফজরের পর রসুল্লা সাল্লাহ আল্লাম সাহাবিদের নিয়ে বসতেন একদিন ফজরের পর তাদের সঙ্গে কথা বলার সময় রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন আজকে কে জানাজে পড়েছে। উমার বিন খত্তা বললেন আমরা তো মাত্র আমাদের দিন শুরু করলাম তারপর তিনি জিজ্ঞেস করলেন সাদাকে দিয়েছে কে উমার বিন খত্তা বললেন আমরা তো মাত্র আমাদের দিন শুরু করলাম কিন্তু আবু বকর সিদ্দিক বললেন আমি শুনেছিলাম আব্দুর রহমান ইবিন আউফ নাকি অসুস্থ তাই মসজিদে আসার আগে আমি তাকে দেখতে গিয়েছিলাম যখনই রসুল্লাহ সাল্লাহ আল্লাহাম কোন প্রশ্ন জিজ্ঞাসা করতেন আবু বকর বলতেন আমি করেছি রসুলুল্লাহ সাল্লাম বলেন যদি এই আমলগুলো কোন ব্যক্তির মাঝে সন্নিবেশিত হয় সে ব্যক্তি জান্নাতে যাবে আবু বকর ছিলেন আবু বাকর আর কোন সদস্য তার ধারে কাছে নেই তিনি একাই অনেক মুক্ত করেছেন এবং তাদের আজাদ করে দিতেন তিনি ছিলেন কোরাইশদের মধ্যে একজন সম্মানিত ব্যক্তি কোরাইশদের ইন্টেলেকচুয়াল সার্কেলে তার বেশ কত ছিল কারণ হলো জিনিয়লজি বা নসর নামা নিয়ে তার মতো গভীর জ্ঞান আর কারো ছিল না আর সে সময় নসরনামা কেমন গুরুত্ব ছিল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 দ্বিতীয়বার চিন্তা করতে হয়নি তিনি ছিলেন সেই স্বাধীন পুরুষ যিনি সর্বাগ্রে মোহাম্মদ সাল্লা আলাহি সাল্লামকে আল্লাহ রসুল হিসেবে দ্বিধাহীন চিত্তে মেনে নেন তিনি হলেন সেই ব্যক্তি যিনি মিরাজের ঘটনায় সর্বপ্রথম বিশ্ব স্থাপন করেন তিনি হলেন সেই মুসলিম যিনি রসুল্লা সাল্লু আলাইস্লামের হিজরতের বিপদসংকুল সময় তাকে সঙ্গ দিয়েছিলেন রসুল উল্লাহ সাল্লাহ আলাইস্লামের সাহাবেদের মধ্যে কে সবচেয়ে বেশি আপন তা নিয়ে একটি হাদিস আছে আবদরদা বর্ণনা করেন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 কোরআন সেই আয়াতি হলো ই সুহ ফ্লাহু ইজ্র জহুল্লীন কফজ আ হ্রজু কফনি নইনি ইজু মিলি ইজ পোলু লি সাহিবিহীল চহম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 हादी रसुल सल्लम दस सहबी नाम एकद्यू रसुल्ला नाम एक साथी माजे सर हादीटी वर्णना कर आब्दुर रमान इबिन आउफ आन आब्दुर रहमान इबिन आउ कल रसूल सल अलहीबू बकर फिल जन्ना वार फिल जन्ना वा ओसमान फिल जन्ना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 হুদয়বিয়ার ঘটনায় উসমানের মৃত্যুর খবরের গুজবকে কেন্দ্র করেই বায়াতুর হৃদয়ারের ঘটনা ঘটেছিল আর সেই বায়াতে সবার বায়াত গ্রহণ শেষে রসুলুল্লা সাল্লু আলাইস্লাম নিজের এক হাতের ওপর আরেক হাত রেখে বলেছিলেন এটা হল উসমানের হাত নিঃসন্দেহে উসমানের জন্য এ এক বিশেষ সম্মাননা সাাম গ্রহণের সময় সা আদের বয়স ছিল ষোলো আমাদের জন্য মর্যাদা শিক্ষা আছে সা আদিবিন আবিওয়াকাসের দৃষ্টান্তে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 তীরের আঘাতে তার ডান্লাম বলেছিলেন যদি কেউ জমিনের বুকে দেখতে চায় সে যেন আজুবাই রিবনুল আওয়াম ছিলেন রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের ফুপু সাফিয়া বিনতে আব্দুল মুতালিবের ছেলে আবার একই সাথে উম্মুল মুশার বোন আসমা বিনতে আবু বকরের স্বামী অর্থাৎ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 ইনশা আমরা যেন হতে পারি এই যুগে আল্লাহ আর অগ্রগমেরাই তো অগ্রগমী তারাই নৈকট্য প্রাপ্ত ওসাল মোহাম্মি আলহামদুলিল্লাহ রবীন্দন আসসালামাইকুমুল্লাহ रेईनड मीडिया प्रोजेक्ट समर्थिट कर डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डॉट रईन ड्रब्स मीडिया डट अथवाब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट फेसबुक डट कम यूट्यूब चैनल डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट